সালামু আলাইকুম রহমতুল্লাহিহিম আলহামদুলিল্লাহ দূরেরও কাছের সম্মানিত দর্শক। যারা অত্যন্ত আগ্রহ বলে পৃষ্টি বাংলার বিশেষ অনুষ্ঠান প্রত্যক্ষ করছেন আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি দয়া করি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের জ্ঞানকে বৃদ্ধি করে দিন এবং সত্যপথের সন্ধান দান করুন সেই অনুযায়ী চলার তফিক দিন আমিন শুধু দর্শক আমাদের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে দিকির ও তার আদাব আর তার মধ্যে হতে একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হল আমাদের নবী প্রিয় নবী শ্রেষ্ঠ নবী নবিকল সম্রাট সমস্ত নবী ও রসুলদের মুকুট বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল আর সাল্লামের ওপর যে সলাদ এবং সালাম পাঠাতে হয় বলতে হয় পড়তে হয় সেটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি আবাদত আর এই আবাদত আমরা কীভাবে করবো এই ক্ষেত্রে আল্লাহর জিকির কীভাবে হবে আমরা সেটা কিন্তু স্মরণ রাখার নিমিত্তে আজকের এই আলোচনা আর এই আলোচনায় বিজ্ঞ যে সমস্ত আলোচকগণ আমাদের সাথে যোগ দিয়েছেন চলুন আমরা তাদের সাথে প্রথমে পরিচিত হয়নি আমার ডান দিকে অবিষ্ঠ আছেন বিশিষ্ট আলম দিন শিক্ষাবিন ডক্টর হাফিজ এব হেজবুল্লাহ আসসালাম এবং আমার বামে আছেন বিশিষ্ট লেখক গবেষকাল সম্মানিত সুদী আপনাদের সাথে রয়েছি আমি হারুন হোসেন বলছিলাম সূত্রপাত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের অতিথি আলহামদুলিল্লাহ আলহি ও গুরুত্বপূর্ণ একটা আজকে বিষয় আলোচনা করার জন্য আমাদের এই বৈঠকে উঠে এসেছে সম্মানিত উপস্থাপক ঘোষণা করেছেন এই বিষয়ে আলোচনার বিষয় তো আমি যেটা বলব এটা হলো আল্লাহর ইবাদত রসুল সাল্লা আলী আসাল্লামের প্রতি সালাদ প্রেরণ এবং সালাম দেওয়া এটা মূলত আল্লাহর ইবাদত আল্লা তরকতালার আদেশ ক্রমে আল্লাহ তবরকতালার নির্দেশে কিন্তু আমরা এই আমলটা করি অতএব এবং আল্লাহ তবরকতলা নিজেও বলছেন যে তিনিও এই কাজটা করেন সুরা আহজাবের ভিতরে আল্লাহ বলছেন আল্লাহ না আল নবী নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরিস্তারা নবীর প্রতি সালাদ প্রেরণ করে সালাদটাকেই আমরা ফার্সি ভাষায় বা আমরা বাংলা ভাষায় বলে থাকি দুরুদ অর্থাৎ দুরুদ পড়েন তারপরে আল্লাহ বলছেন আলাইম তসলিমা তোমরাও তার প্রতি করো এবং থেকে আল্লাহ তো নির্দেশ পাওয়া গেলেন রসুলামের প্রতি এবং আমাদেরকে আল্লাহ তো বরকতাল মহমিনদেরকে আদেশ দিয়ে দিচ্ছেন আল্লাহর আদেশ পালন করা একটা ফরজ কাজ ধন্যবাদ আপনি একটা চমৎকার কথা বলছেন যে পোড়া দলিল আপনি নিয়ে আসছেন কিন্তু এটি বিষয় আমাদের জনগণের কাছে স্পষ্ট করা উচিত যে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর নবীর প্রতি সলাদ পেশ করেন আর ফেরস্তারাও সে নবীর প্রতি সলাদ পেশ করেন আমাদেরকে সলাপ পেশ করতে বলা হয়েছে আমরা আদিষ্ট কিন্তু আল্লাহর সলাদটা কি আর ফেরস্তাদের সলাদটা কি। এই বিষয়টা হলো আল্লাহর পক্ষ থেকে যখন সলাদ হবে রসুলের প্রতি বা বান্দার প্রতি তার অর্থ হলো দয়া রহমত রসুল্লা সাল দোয়া করেন এমনকি আদিসে পাওয়া যায় মুমিন বান্দাদের জন্য তারা দোয়া করেন অতএব এটা হলো দোয়া তাদের পক্ষ থেকে আর মমিন বান্দাদের পক্ষ থেকে রসুল্লাহ সাল আলাইসাল্লামের বেঁধে দেওয়া যে শব্দ আছে এই শব্দের মাধ্যমে তার প্রতি দোঁয়া করা তার জন্য দোঁয়া করা এতে এটাকে বলা হয় যেটা আমরা বলি দরদ দরুদে ইব্রাহিম এবং এটা প্রায় পাঁচটা রেওয়ায়তে একটু একটু শব্দের হেরফের করে আল্লাহ রসুল থেকে সহি সূত্রে পাওয়া যায় বাকি দেখা যায় যে অন্যান্য যে সূত্রগুলো আমাদের সমাজে দেখা যায় এগুলো সহি সূত্রে বর্ণিত হয় নাই কি অনেকেই নিজেদের স্বার্থে দূরত বানিয়ে ফেলেছে এই দরবারের দূর এটা এই আস্তানার থেকে এই দূরদ হবে এইগুলো আল্লাহ রসী থেকে ধন্যবাদ আপনি চমৎকার বলেছেন আমি মোহতারামের কাছে যাচ্ছি সেটা হলো এই যে আমরা জানলাম যে সলাৎ আল্লাহনবীর প্রতি পড়তে আল্লাহ নির্দেশ করেছেন সালাম দিতে নির্দেশ করেছেন তো সলাৎ এবং সালাম তো এবাত যদি অ্যবাদত হয়ে থাকে তাহলে সেটি আমরা কিভাবে করব চমৎকার একটি বিষয় নিয়ে আসছেন তবে আমি আপনার অনুমতি ক্রমে এ সলাহাতের ব্যবহার কিভাবে আসছে আমি সেটার উপরটা একটু আলোপাত করলে পরে বোধহয় এই জিনিসটা আরও ক্লিয়ার করতে পারবো দেখুন সালাহটা কোরআনে পাকে একটা অর্থে আসছে আমরা যে নামাজ আদায় করি যেটা বাংলায় বলি বা ফার্সিতে এটার অর্থে আসছে সলাহাতের বেশ কয়েকটি অর্থ ব্যবহার দেখুন এক জায়গার মধ্যে আল্লাপাক আমাদের নবীজিকে নির্দেশ করেছেন যে তুমি তোমার উন্মতির উপরে সালাদ পেশ করোয়া মানে তুমি তোমার উন্মতির জন্য দোয়া করো তাদের জন্য আবার আরেক জায়গায় আল্লাহ পাক নিজে বলছেন যে আমি তোমাদের জন্য সালাদ পেশ করি আমার ফেরেস্তারাও তোমাদের জন্য সালাদ পেশ করেন্লাপাকি আলাই তোমাদের উপর সালাত পেশ করতেছেন এবং তার ফেরস তারাও কেন এটা আল্লাপাক পরে সাথে সাথে এটা বর্ণনা করছে লিওক রিজাকুম মিনাজুল ইলান তোমাদেরকে মিনাজুলমাত মানে এই যে শেখ বেদাত কুফরি এ সমস্তের অন্ধকার থেকে তোমাদেরকে দিনের আলতি নিয়ে আসার জন্য আচ্ছা এরপরে তো আপনারা যেটা বললেন রসুল উল্লাহ সাল্লা আসলিম সম্পর্কে আল্লাপাক দিলেন কিন্তু এই দুইটার মধ্যে এটা আছে কিন্তু আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে তোমরাও আমার নবীর উপর সালাত পেশ কর। তাহলে এখানে সালাদ বলতে যখন আল্লাহর সালাদ বোঝানো হবে এর অর্থ আপনারা বলেছেন দয়া এবং মাখফেরতের সাথে আসে যে আল্লাহ দয়ার মাধ্যমে তোমাদেরকে মাখফেরত করে দেন আর ফেরস্তদের ক্ষেত্রে যখন আসে যে ফেরস্তারা সালাদ পেশ করছে তার অর্থ হচ্ছে রসুলের জন্য তারা দূরত যেটা আসছে সেটা পেশ করতেছেন আর আমাদের জন্য যেটা হুয়াল্লি ইউসল্লি আলীকু মালায় কেতু হু সেক্ষেত্রে অর্থ হচ্ছে ফেরস্তারাও আমাদের জন্য ইস্তরফারত দোয়া করতেছে আচ্ছা আর আল্লাহর জন্য যখন আসতেছে সালাদ হুয়াল্লি ইউসল্লি আলীকু তার অর্থ হচ্ছে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিচ্ছেন আল্লাহ আমাদেরকে মাফ করে দিচ্ছেন জি এইভাবে দেখুন কোরআনে তিনটি আয়াত তিনভাবে এটাকে বলে আমাদের কাছে আর এই জন্যই সালাতটা এবারে মানে আমরা প্রচলিত যে সালাত আমরা পাঁচ বক্ত আদায় করি এর সাথে এরকে যদি আমরা মিলাই তাহলে আমরা দেখতে পাবো এই সালাদের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত ইস্তফার মখফরাতকের দোয়া এবং আল্লাহর রহমান জি আচ্ছা এরপর আপনি যেটা বলেছেন আমরা সেদিকে আসি যে সালাদ আমরা যে আদায় করব এই সলাটা আদায় করার ক্ষেত্রে কারো বানানো সলাতে এখানে চলবে না যেহেতু সেটা সেটা এই জন্য রসুল আল্লাহ সাল্লাহ আলী কর্তৃক ছোটো অনেকগুলো আছে যেমন সাল্লাহ আলী সাল্লাম এটাও আল্লাহ আল্লাহ মুহাম্মদ ও আলী ও আসহাবিবারিক আসলাম এটাও দোড়া এই ধরনের মানে বেশ কয়েকটা ছোট বড় মিলিয়ে অনেকগুলো সাহাবে একরাম থেকে আসছে রসুল আল্লাহ সাল্লাহ কর্তৃকও আছে আচ্ছা এরপরে দেখুন যে আমাদের পক্ষ থেকে দুরুদে নারিয়া সলাতে ও মুখ এইগুলি যেগুলি আছে এগুলির কোনো ভিত্তি নেই এইগুলি যদি কেউ কিছু মনে করে করেন তাহলে এটা তার এটা সুন্নতের মধ্যে পড়বে না এবং এটা আপনার বেদায়াতের পর্যায়ে ঢুকে যাবে এই আমাদের কর্তব্য যেটা যে হাদিসে করতে সবচেয়ে আফজল সলাত বলা হয়েছে সলাতে ইব্রাহিমে জি যেটা আমরা সলাতের মধ্যে তাসাহুদের পরে আমরা সাধারণত পড়ে থাকি বিভিন্ন যেটা বললেন যে কিছু কিছু সামান্য অল্প একটু মাধ্যমে এটা আছে এখন যদি কেউ বলে যে না আমি অনেক বেশি সালাদ আদায় করতে চাই তাহলে সংক্ষিপ্ত সালাদ আদায় করেন সাল্লিয়াম সাল্লাহ জি এভাবে আপনার আলোচনা করা যেতে পারে যে রসুল্লাহ সাল্লাহ আলিম অনেক হাদিস আছে এগুলো তো আর এখানে উল্লেখ করার দরকার নেই সালাদটা যে পুরা এবাদত এই জন্যই রসুল আল্লাহ সাল্লাহিসাল্লাম বলছেন যে মানসাল আলিয়া মার্রতান সাল্লাহ আলীহি আশরা মার্রত দেখেন আশরা এই যে দেখেন আল্লাহ রসুল বলতেছেন যে আমার উপর একবার সালাত পেশ করবে মানে দুরুত আদায় করবে আল্লাহর বলে আলমিন তার বিনিময় তাকে দশ টিন রহমত দান করবে হান আল্লাহ তাহলে এটা ইবাদত না হলে কি আমরা এই ফজিলত পেতে পারি তারপরে সল্লু বলতেছেন বলতেছেন সল্লু হাইসুমা কুন্তুমরা যেখানে থাকো আমার সালাদেশ করো সালাহতাই তোমরা যেখানেই থাকো সেখানে তোমার আমার কাছে পৌঁছে যাবে অনেক সময় আমরা করি কি সাহেবরা হজ করতে আসছেন ওমরা করতে আসছেন বা অন্যরা যাচ্ছে মদিনাসেব আসতেছে এই আমার কি দিন বলে সালামটা একটু রাজায় পৌঁছাই দিব কোনো প্রয়োজন আল্লাহর তাহলে কেন আল্লাহ তাহলে সেটা কেন আছে আল্লাহ রসুল আপনি এখান থেকে বলার সাথে সাথে পৌঁছে যাচ্ছে কাজে এখানে নতুন করে আবিষ্কারের কোন প্রয়োজন মনে নেই না এবং কোন আমরা এই দরুদ বলতেছি এটা এই পরিবাসাটা বাদ দিয়ে যে সলাতই বলতাম মানুষের মধ্যে একটা ওই আমাদের অঞ্চলের কারণে এই জিনিসটা হয়েছে তবে আমরা যদি ইনশাআল্লাহ আমি আবেদন করবো এবং যারা দর্শক বিন্দু আছেন তাদেরকেও বলবো যে নামাজের পরিবর্তে আপনার সলাদ বলার চেষ্টা করুন রোজার পরিবর্তে আপনি সিয়াম বলার চেষ্টা করুন তাহলে এই জিনিসগুলো আমাদের থেকে আস্তে আস্তে চলে যাবে ইসলামী পরিমাণ যেতে হচ্ছে একটা ছোট্ট বিরতিতে অল্প কিছু জন্য তারপর আবার ফিরে আসব এই শিক্ষার আসরে আশা করব আমরা ফিরে আপনাদেরকে পাবো এই প্রত্যাশায় সালাম আলাইকুম আরহাম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 দেবে ইমানোরান ও আধুনিক বিজ্ঞান প্রতি সোমবার মঙ্গলবার র সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বাংলায়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 প্রতি শুক্রবার থেকে বুধবার রাত 9টায় আপ পুনঃসম্প্রচার সকাল 6.70টায় বাংলাদেশে পিএস টিভি বাংলায় আল্লাহর হুকুম মানার নাম ইসলাম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 আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি বিরতির পর শুধু দর্শক আপনাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি বলছিলাম সলাত আমরা সালাম যেভাবে দিতে হয় তাহলে এখানেও আল্লাহ রবাহ আলমিন একেবারে পরিষ্কার করে বলে দিয়েছেন যে এটি আবাদত আর যেভাবে বর্ণনা আসছে সেভাবেই করতে হবে আমাদের মস্তরম যেমন বলছিলেন যে আমরা পরিভাষাকে যদি ইসলামিক করে ফেলি তাহলে আমাদের ভিতরে আর পারস্পরিক বিভ্রান্তির কোনো অবকাশ থাকবে না আমরা যখন বলব নবির প্রতি সলা সালাম সালাম তখন আর দুরুদ শরীফ বলে আরেকটা ইস্যু আমাদের এখানে ঢুকবে না তখন আমরা সহজেই মাস্তরম জি আপনি আলোচনা করুন সালাত সালাম এই দুইটাই কিন্তু কোরআনের ভাষা আরবি ভাষা অথচ এই আয়াত যখন নাজিল হলো এখান থেকে আয়াত এবং যে যা ইচ্ছা বুঝবে আর আমল করা শুরু করে দেবে এটা হইতে পারে না সাহাবাই কিরাম এই আয়াত আমল করতে পারছেন না আল্লাহ রসুলের কাছে চলে গেলেন যে আরাফনা ইয়ারসুল্লাহ আর আপনার প্রতি যে সালাত পড়তে হবে এটা যে কোরআনের বাড়তি একটা আদেশ এসে গেল এটা তো বুঝতেছি না কিন্তু ওরা কি সালাদ বুঝে না ভালো বুঝতে পারসুলের কাছে আসার উদ্দেশ্য হলো যে এই সালাতের তো আমরা আরবি অর্থ জানি এটা তো আমরা ডিকশনারি ভিত্তিক অর্থ জানি কিন্তু আল্লাহর মুরাদ আল্লা উদ্দেশ্য কি এইটা জানার জন্য রসুল ছাড়ার কারো কাছে আসা যাবে না তাই তো এসে বলছে কিভাবে আমরা আপনার প্রতি সলা পড়ব আল্লাহ রসুল কি বললেন হুলু আল্লাহ আলা মোহাম্মদ অর্থাৎ দুরুদ্দী ইব্রাহিম আল্লাহ রসুল শিখিয়ে দিলেন অথচ আমরা এই আয়াতটাকে আমরা ব্যবহার করি মিলাদ পড়ার এক নম্বর দলিল আমরা আল্লাহ রসুলের কাছে গেলাম না এবং এই হাদিসটাও দেখতে গেলাম না ডাইরেক্ট এই আয়াত থেকে আমরা মিলাদ বের করলাম ধন্যবাদ আপনাকে এই যে সলাৎ আমরা বুঝতে পারলাম যে সালাম এই ভাষা বললেই বেটার হতো যেটা মস্তরাম ইঙ্গিত করেছিলেন এখন যেটা হলো যে আমাদের সমাজের থেকে পরিবর্তন করতে হবে সোলাতের দিকে নিয়ে আসতে হবে এবং শেখ যেটা আলোচনা করলেন যে সোলাত আল্লা নবী শিখে এসে যে আল্লাহ নবীর শিখানো সোলাতের বাইরে আমরা অন্য কোনো সলাত করতে পারি কিনা যে আসলেই আমরা বুঝতে পারলাম যে নবী করিম সাল্লাহ সাল্লামের প্রতি যখন সালাত আল্লাহ পাক রব্বল আলমিন প্রেরণ করেন ফেরস্তারা করেন এবং আমাদেরকে আদেশ করলেন আল্লাপাকর তখন সাহাবাহরম ভাবলেন যে আমরা কিভাবে করব। পুরো জীবনটাই এই ভাই পাঠ করেছেন কোন পদ্ধতি ছিল না আমরা যে সব পদ্ধতি ছিল তারপরে আমরা নতুন করে আমরা এই যুগে আসার পরে বালাগাল একটা শুরু করে দিলাম ওটা হলো এই জন্য এটা জোড়ানো হচ্ছে আরকি যে কথাটা কতক মারাত্মক আপনি চিন্তা করেন যে নবী করমাল্লাম নিজের যোগ্যতাই শেষ মর্যাদায় পৌঁছেছেন উচ্চতার স্থান লাভ করেছেন কোটি কোটি জন তাকে ধ্বংস করে দিয়েছেন তার মধ্যে বড় বড় আলেমের আছে ঠিক আছে আপনারা আপনার দৃষ্টিভঙ্গছেন আপনার এই আমরা কবিতা নিয়ে আলোচনা করছি না এই কবিতা কি সেটা নিয়ে আলোচনা এটাই বাস্তবা তৈরি করা হয়েছে এটা পড়ার পরে তারপরে আমরা টান্দা নবী সালাম আলাইকা এটা কিন্তু দূরত হয়েছে। এক শ্রেণীর মুসলমান বা এই যে সালাদ আল নবীর যত ভাষা আছে এগুলো প্রত্যেকটাকেই বলে যে এগুলো মিলাদ এই কারণে তারা বলে আজানে মিলাদ একামতে মিলাদ নামাজে মিলাদ আসলে জেনে খুশি হবে মানুষ কিন্তু এখন সচেতন হচ্ছে আপনাদের বক্তব্য যারা হাক্কানি যারা আছেন যারা ই করতেছেন তারাই ব্যাপারে মিলাদ বলতে একবারে সোজা কথা আমরা যেটা বুঝি আমি আপনারা নিশ্চয়ই অবগত আছেন মিলাদ দেশে বিদেশে সব জায়গায় হাক্কান কখনই মিলাদকে স্বীকার করেননি স্বীকৃতি দেননি এবং তারা বলেছে এটা সম্পূর্ণ বেদাত বেদাত বেদাত সেটা যাই যার চক্রান্ত কার থেকে আসতে আমি সেটা বলতে দেবো না যেহেতু আমার সেই ইতিহাস জানা নেই আপনি এটা এখানে দেখেছেন মিশরে চলন্ত দেখি সেখানে কি হচ্ছে জানেন আফ্রিকাতে কি হচ্ছে জানান ইসলামকে কোথায় নিয়ে গেছে জানেন সুমাহ এগুলি কেন হচ্ছে এগুলির মধ্যে আমরা একটা জিনিস বলতে পারি যে আমার প্রিয় দর্শক যারা আছেন বলতে পারি যে এগুলি বিভিন্ন খান থেকে এনে আসল কথা হচ্ছে আল্লাহ মফকুর শাহত আমাদের মতো কিছু লোককে কাজে লাগিয়ে আলেমদের লেবাসে কাজে লাগিয়ে কাজে ঘরের মধ্যে বরকতের জন্য মিলাদ পড়ায় মোহরাম যেটা বলেছেন এই কথার উপরে আমরা যদি থাকি তাহলে যে আর ওই ইয়ানব সালাম আলীকে বললো না দাঁড়িয়ে না বসে আমরা স্পষ্ট বুঝতে পারলাম পাঠ করেছেন যেখানে তোমরা থাকো আল্লাহ রে কিছু ফেরস্তারা হয়েছে জমিনে বিচারণ করে খুঁজে বেড়াচ্ছে কে দূর পাঠ করছে আল্লাহ করছে আমি সেটা উত্তর দিই আল্লাহ আমার রুফ আমাকে আল্লাহ ফিরিয়ে দেন সুতরাং আল্লাহ রসুল স্পষ্ট বলে দিচ্ছেন যে ডাইরে সালাম দাও আমি নিজে উত্তর দিব আর যদি দুনিয়ার যেকোনো প্রান্তের থেকে আল্লাহ রসুল সেটার জবাব দেয় আল্লাহ রসুল কোনো হাদিস নাই স্বরোপরি আরেকটা বিষয় এখানে আরেকটা বিষয় অনেকে বলে থাকেন যে রসুলের রৌদা রা শরীফ বলা শুরু করেছে ওইটার সাথে রৌজা বলে আল্লাহ বিরাট মূর্খতার ব্যাপার আছে কারণ আসে না আর কবর কিন্তু কবরী বলা হয় রসুলাম বলেছেন যে লাউল কাবরি ওয়াসান আমার কবর আল্লাহ তুমি সম্মানিত সুদী দর্শক আমরা জানতে পারলাম যে সলা এবং সালাম এটি হচ্ছে আমাদের প্রতি আবশ্যক করে দিয়েছেন তার নবী প্রিয়নবী আমাদের নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সালিস সলা এবং সালাম পেশ করতে আর যখন এই আয়াত নাজির তখন সাহাবাই কেরাম আল্লাহ রসুল সসমের কাছে গিয়ে জিজ্ঞাসা করেছেন ইয়া রসুল্লাহ আমরা সালাম দিতে জেনেছি কিন্তু কীভাবে আপনাকে আপনার উপরে সলাত পেশ করব যাকে আমরা আমাদের ভারতীয় পরিভাষায় দরুদ বলি থাকি আল্লাহ নবী বলে ফকুদু তবে তুমি বলো আলা মহম্মদ আলা আলী মহম্মদ কামা সল্লি তাইলা ইব্রাহিম আল্লাহবরিকায়লা মহম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কাম কায়লা ইব্রাহিম হামিদুম মজিদ এই হলো সর্বোত্তম সলাদ যা রসুল সাল শিখিয়েছেন এভাবে হাদিসে বর্ণিত অন্যান্য সলাপগুলি যদি আমরা গ্রহণ করি আর যেটা আমাদের মাথর আমরা স্পষ্ট করে আলোচনা করেছেন মিলাদ বলতে কিছু নেই তখন বানাওয়ট ভিত্তিহীন আর সলাতো সালামের নামে যোগা কিছু নেই সবটাই অটোমেটিক বাতিল বলে গণ্য হবে আল্লাহ রব্লা আলমিন আমাদের সকলকে সত্যের প্রতি ফিরে আসার তো অভিজ্ঞান করুন আমির ও সালাম আলাইকুম ورحمة الله وبركاته নামের সাথে সঙ্গতিশীল অনুবতার ফলনের জন্য তারা নিজ দেশে বলছে সন্তান বাড়াও অপর দিকে মুসলিম দেশগুলিতে জনসংখ্যা কমানো যায় এর পুরস্কার ঘোষণা উন্নতি সাধনের জন্য কোরআন হাদিসের যখন থাকে না তখনই মানুষ এই পদক্ষেপ নেয় অনেকগুলো দিকে হয়েছে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাজাক বিন ইউসুফ شیخ शाहिदুল্লাহ খান মাদানী কাজী মোহাম্মদ ইব্রাহিম জাহাঙ্গীর আলম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 জানার জন্য ইসলামের তখন সমর্থন মেনে চলা ভালো মন্দের মাঝে তফাত করার জন্য চেতনা দিয়েছেন ইসলামই একমাত্র রাস্তা প্রত্যেক ব্যক্তি জন্মগ্রহণ করে ইসলামের উপরে মুজফার বিন মহসিদ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর শেখ শাহিদুল্লাহ খান মাদানী আহমদুল্লাহ বিনাম্মদ हुसे, अनन्य गुणावल जानते देख अनुष्ठान माना दुनिया आज रात साढ़े न पुन सम्प्रचार सकाल आठ टाय बांग से पीस टी बांगल्